ওম জ্ঞানি নিন্ধস জ্ঞানঞ্জনশন তাই শ্রীগুবে মতো বীর সৃগুনন্দন ন্দন সোনা মাথা উত্তরা গর্ভে অবস্থান খালে মহাবীর ফুরিক আশ্বথামা খাত্রিক নিক্ষিপ্ত মৃত্যুর পর জীব সাধারণত সাত মাস ধরে সমাধিষ্ট অবস্থায় থাকে জীব তার কারণ অনুসারে পিতার বীর্যের দ্বারা মাতার গর্ভে প্রবেশ করে এবং এইভাবে সেই প্রাপ্ত হয় নিয়ম সেই যখন সমাধি থেকে জেগে তখন গর্ভে ভিতর আবদ্ধ থাকা ফলে সেই অত্যন্ত অসুবিধা অনুভব করে এবং সেইখান থেকে বেরিয়ে আসতে চায় কখনো কখনো সৌভাগ্যক্রমে সেই সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে মহারাজ পরীক্ষিত যখন তার মাতার গর্ভে ছিলেন তখন আস্প থার্মার দ্বারা নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের দ্বারা তিনি আহত হন এবং তার ফলে তিনি প্রচণ্ড থাপ অনুভব করেছিলেন কিন্তু যেহেতু তিনি ছিলেন ভগবানের ভক্ত তাই ভগবান তার সার্বশক্তিমতার প্রভাবে সেই গর্বে আবির্ভূত হন এবং শিশু ফুরীক্ষিত তখন দেখতে পেয়েছিলেন যে কেউ তাকে এসেছেন সেই অসহায় সেই কেননা তিনি ছিলেন একজন মহান যোদ্ধা আর তাই এখানে বিয়ের শব্দটি ব্যবহার করা হয়েছে এই ভগবৎ হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ভগবানের নাম রূপ গুণ এবং লীলার বর্ণনা এবং সাথে সাথে কেননা ভগবান এক থাকেন না ভগবান সদাইব ফর্ষদের সাথে থাকেন এবং লীলা লীলার শব্দের অর্থ হচ্ছে ফ্রেম বিলাস পরস্পর প্রেম অনুভব করে জন্য অবশ্যই ফর্ষদের উপস্থিতি হাওয়া দোকা আছে তো এই কালে তো কোনো লীলা করা সম্ভব নয় তো এর জন্য একও বহু শিয়াম ভগবান এই বস্তু কিন্তু ইনি অনেক রূপ অনেক রূপেই অবস্থিত হন সংস এবং বিভিনাংশ রূপে লীলা বিলাস সাধন করার জন্য তো বিভিন্ন অংশ হচ্ছে জীব রাশি যার মধ্যে ফুরীক্ষার আছে অনেক শুদ্ধ ভক্ত জীব দুই স্থিতিতে থাকতে পারে মায়া কবলে হতে পারে না ভৌতিক প্রকৃতি থেকে মুক্ত অবস্থায় শ্রীকৃষ্ণের সেইভাবে নিযুক্ত এই দুই অবস্থা আছে জীবদের আছে এই দুই অবস্থা সেটা ভগবানের অঙ্গজ্যোতি ব্রহ্মজ্যোতির মধ্যে লীন হওয়া কিন্তু প্রকৃতপক্ষে সেটা পুরো মুক্ত অবস্থা নয় সেই জন্য সেটাও মায়ার কবলের মধ্যে গণিত হয় তো শ্রীমৎ ভাগবত হচ্ছে শ্রী ভগবান এবং শ্রী মাহান মহান মহান ভক্তদের বিলাস বর্ণন ভগবানের বাণী উপদেশ আমরা আমাদেরজীদের জন্য যাতে আমাদের উদ্ধার হতে পারে তো এখানে এই অধ্যায় পুরীক্ষিত মহারাজে বর্ণনা করা হচ্ছে এই শ্রীমৎ ভাগবত শ্রীমাদ ভালো আছে ছোট্ট ছোট্ট চুয়েদের মতো লোকে বর্ণনা হচ্ছে না তো অপরাধী বলে যে এই পুরান শাস্ত্রে ঠিক মতো ইতিহাস ঠিক মতো রাজা ধারার ঠিকমতোলিক বাংলায় সময়ের শৃঙ্খলা বাধ্য নাকি নন ক্রনোলজিকল ক্রনোলজিকল কি বলে বাংলায় আমি বুঝতে পার chronological means in uh, in order of time kala sangay <coughs> ah, chronological keep alai non chronological thik ah, samaya bibortana so okay, okay, chronological kala abottare kala কালে অবস্থলে নেইরকম আরোপ করে কিন্তু শ্রীমৎ ভাগবতের সকল ছোট্ট ছোট্ট লোকদের বর্ণনা নেই ইতিহাস জগতে হাসে মধ্যে সবচাইতে মহান ব্যক্তিদের বর্ণনা করা হয় এই সংবাদ পত্র যদি তো আমরা প্রতিদিন শেখ হাসিনা এবং বেগম জিয়া এই মহান ব্যক্তিদের সম্বন্ধে সমাচার পাই কিন্তু কৌথ মহান আছে বাংলাদেশি লোক তো জানে কালকে দয়ালি মুম্বাই থাকে এক বিশেষ ছবি দেখে বিজ্ঞাপনে আমার থাকে এজুকেশন সে তো কে বললাম শেখ হাসিনা কে তো নাম কখনো শুনিনি কিন্তু এই বাংলাদেশ শেখ হাসিনা বেগম জিয়া বাংলাদেশের বাইরে বেগম জিয়া বলে কি রকম না বেগুন আমি বেশি ভালো লাগেনা আরো বেশি ভালো লাগে how can you translate that into English mm. Tomahan K President Bush Begum Ziyateke onek boron Kintu Kichudin Pariyashav American Logo Tara Nam Bhulkar B Koto President Eshe Gelow অর্থাৎ ব্রহ্মপতি ভাষা এই গান আছে যার মানে সেটা হম খুব প্রসিদ্ধ প্রথম নাইন সেটা কি নামে সবাই খসিগেন নাম শুনেছেন তো আপনি শুনেছেন ভারতে অবক জানে কারণ ভারতে খুব ঘনিষ্ঠ সম্বন্ধ আছে একবার রাশিয়ার প্রধানমন্ত্রী ছিল চলে গেছে খ্রিস্টফ একবার ওই দুনিয়ার মধ্যেই এই তো পাওয়ারফুল ছিল যে সব আমেরিকান লোক তার নাম শুনেই ক্ষম্পিত হলো যে কোনো সময় আমাদের ওই অশ্রথাম বা যেন যেমন ব্রহ্মাস্ত্র প্রকৃত করেছেন তো সেইভাবে নাড়ে ফেলার জন্য সমর্থ হন কিন্তু এই কন সেই খুশ কথায় আছে খুশি কিন্তু ওই ক্রিস্ট যে ছিল ছোট বড় ব্যক্তি ছিল তো বড় বড় লোক পড়ে বড় বড় kukur, বেলি ফিপড়া কি গাছ আগাছা ইত্যাদি হয় তো এইসব ভবিষ্যতের ফিপড়া সম্বন্ধে আমরা আলোচনা করছি না আমরা ফরিক মহারাজ যুধিষ্ঠির মহারাজ সূর্য গোস্বামী সুখদেব গোস্বামী সোনা কৃষি এইসব মহান মহান ব্যক্তিদের কাহিনী শুনছি কি করে মহান আছে কারণ তাদের সম্বন্ধ আছে সম্বন্ধে তাই মহান তো এই শ্লোকে পুরীক্ষিত মহারাজের নাম বিয়ের তো সুন্দর প্রভুপাধার এক ছাত্র বর্ণনা করেন যে বীর দুই প্রকার আছে এক সৈনিক যোদ্ধা অস্ত্র নিয়ে রক্ষা করার জন্য যুদ্ধ করেন এবং দুর্ধ বদমাস রাকস প্রবৃদ্ধি লোকদের সংহা করেন তো সেটা একটা রকম বিয়ে যে যুদ্ধার মধ্যে মহান ভয়ানক অবস্থার মধ্যে তো কখনো ডর লাগে না এবং সমার্থ আছে অনেক অনেক যোদ্ধ মেরে ফেলতে এটা একটু রকম বিয়ে আর একটু রকম আছে যে যারা ইন্দ্রিয়া দমনীয় ইন্দ্রিয় গুলো দমন করে আরেকটা রকম বিয়ে খুব কঠিন আছে না অনেক লোকের সাথে যুদ্ধ করা সাধারণ লোক তো পারে না তো সেই জন্য আজকাল সেই প্রথা আছে ও বাদ। কি বলে বাংলায় হিন্দি তাই উগ্রপন্থী উগ্রবাদী উগ্রী উগ্রবাদ উগ্র আসলে উগ্র করে করে এবং করেছি। রকম বিয়ের আছে যে এই কাজ করে যা হাজার হাজার অন সাথে যুদ্ধ করা থেকে আরো কঠিন আছে সেটা ইন্দ্রিয়া দমন করা সেটা আরও খুবই কঠিন ইন্দ্রিয় দমন করা জন্যে মহান যোগীর পুরো সমাজ ত্যাগ করে হিমালয় পার্বতের গুহা মধ্যে কুঠোর করে তবু ইন্দ্রিয় দমন করা কঠিন আছে কি রকম বীর দুই রকম আছে না পুরীক্ষিত মহারাজ কি রকম ছিলেন উভয় রকম তিনি ভগবানের প্রতিনিধি হচ্ছেন তা ভগবানের প্রতিনিধিত্বে তিনি ফরিত্রাণায় সাধনম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় এইসব কাজ করেন ভগবান স্বয়ং করেন দুষ্কৃতি দেহা সাধু দেরিত্রাণ এবং ধর্ম স্থাপন করেন এবং প্রতিনিধিরা তা ও এই এইসব কাজ করেন বিনাশে এত দুষ্কৃতাম ভগবান হাত যুগে আসেন যুগ অবতা দুষ্কৃতী লোকদের সংহার করার জন্য কিন্তু তিনি তার ভক্তদের ও। এইসব কাজ করেন সেই জন্য ভগবান কে বলেছেন অলরেডি মারা গেছে সবাই যারা আমাদের সামনে উপস্থিত আছে সবাই মারা যাবে আমি ফান্স ফান্ড আশ্বা কৃপাচারা এ চারা সবাই মরে যাবে কেউ ঘরে ফেরে যাবে না তো এই হবে এটা আমার ইচ্ছা শ্রীকৃষ্ণ আর্জুনকে বলেন কিন্তু আমি নিজেই করব না তুমি করো ভীম বিশেষ করে ভীম এবং জুনে দ্বারা অসংখ্য যোদ্ধ কুরুক্ষেত্রে তো ভগবানের প্রতিনিধি বীর মহান ভক্তর ভগবানের ইচ্ছা অনুসারে তার প্রভৃতি লোকদের সং যদি হত জগৎ শূন্য হয়ে যায় কারণ সবাই মোটামুটি না পুরো ভাবে যারা কৃষ্ণ নাম করে তারা ও এই দুষ্ট প্রবৃত্তি সম্পন্ন আছে সারা বাংলাদেশে আমরা দেখতে পাই যে অনেকে যারা কৃষ্ণনাম করে তো সেই মুখ যা থেকে কৃষ্ণনাম নিঃশ্রিত হয় তো এই কি মুখে তারা মাছ মাংস এত না তো এই পর্যায়ে আমি যখন সাবা প্রথমে বাংলাদেশে এলাম বুঝতে পারলাম না তুই কি করে লোকেরা এত উৎসাহ সহিত াম করে এবং তারপরে এই কি উৎসাহ তারা মাছ খায় যখন প্রথমে এলাম প্রায় এবং আজ পর্যন্ত আমি বুঝতে পারি না জগৎ বিচিত্র সব তোমার বেঙ্গালী বিচিত্রাম কিন্তু অন্যদিকে বুঝতে পারে না তো সবাই যারা ধর্ম ঠিক মত পালন করে না সেই জন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ সংগ্রাম অনেক অস্ত্র কি আছে অস্ত্র কেউ বিশেষ অস্ত্র হচ্ছে তার সৌন্দর্য তার সৌন্দর্য দেখে লোকের যার মধ্যে একটু ভগবানের প্রতি রুচি থাকে তার সৌন্দর্য দেখে লোকদের মন পরিবর্তিত হয়ে যায় তো শ্রীকৃষ্ণ সেই ছভু ইনি হচ্ছেন ভগবান স্বয়ং এবং ইত্যাদি তার সাথে আসেন কিন্তু এই এবং তার সব বিয়ের আপনি অনুবাদ করছেন মহা প্রভু শ্রী কৃষ্ণ চঙ্গ অঙ্গ উপদ এ সাথে কিন্তু এই বা এইসব বিয়ের সবচেয়ে বড় বিয়ের মহাবীর হচ্ছেন শ্রীকৃষ্ণ আসেন এবং হরি নামের দ্বারা উত্থামসিক প্রভৃতি রাক্ষসী প্রভৃতি যা সকল হৃদয়ের মধ্যে প্রধান আছে সেটা সংহা করে এবং সকলে সুপ্ত স্বাভাবিক কৃষ্ণ ভক্তির পুনঃাগরাই তো আমরা ভাগবত ফুরীক্ষী মহারাজ যুধিষ্ঠির মহারাজ অম্বরীশ মহারাজ ব্রজ দাসীর তারা সব লীলা কাহিনী শুনি আমাদের শিলপ্রভুপাদ তিনিও এক মহান বিয়ের এবং তিনি যা করেন সেটা পুরীক্ষিত মহারাজ ইত্যাদি ভগবতে বর্ণিত মহান মহান ভক্তদের কাজ থেকে কম না সেটা আসলে এই সব মহান মহান ভক্তদের জগতের এই জগতের মধ্যে আগমনে উদ্দেশ ভবতে এই সব মহান মহান ভক্তদের কার্যকলাপ কৃষ্ণ সেবা লীলা কাহিনী সংগৃহীত হচ্ছে এবং শিলপ্রভপাত এলেন ভগবান এবং তার সব অবতারে সব ভক্তদের সম্বন্ধে সমাচার সবাইকে দিতে তো পূর্ব যুগে এইসব মহান মহান ভক্ত তার ভক্তি প্রকাশ করেছে এবং যাতে অভাগী লোক যার কোনো জ্ঞান নেই কোনো সমাচার নেই এইসব মহান মহান ব্যক্তিদের সম্বন্ধে যাতে ইচ্ছা সমাচার পাবেন শিলপ্রভুপাদ মহান বীর প্রকাশ করে এই খেলায় আমেরিকায় গেছেন এবং প্রচা কৃষ্ণভক্তি প্রচার করেছেন তো কখনোই মনে করা উচিত না যে শিলাপ্রপাদ হলেন একজন ভক্ত শুধু তিনি অবশ্যই ভরিক্ষিত মহারাজ যুধিষ্ঠির মহারাজ সুখদেব গোস্বামী সব মহান মহান ভক্তদের সমতুল্য সমক আছেন এবং হয়তো আমরা ঠিক মতো বলতে পারি না কারণ এইসব মহান মহান ভক্তরা আমাদের থেকে অনেক ঊর্ধ্ব ঊর্ধ্বয়ে আছে কিন্তু আমরা গৌরবে সগৌরবে অনুমান করতে পারি যে শিলপ্রভুপাধ এইসব মহাজন মহাবিয় ভক্তিদের থেকে ভগবানের আরো প্রিয় আছে কারণ ভগবান ভগবানের অসংখ্য ভক্তিদের মধ্যে শিলপ্রভুপাদ ভগবান শিলপ্রভুপাতকে ফটাই দিলেন এই ভব সংসারে এই যুগে যার মধ্যে লোকদের কৃষ্ণ ভক্তি জ্ঞান ছিল না এবং যাদের ভক্তি তত্ত্ব জ্ঞান ছিল না ভক্তি পন্তার জ্ঞানের অভাবে তো নাম করতেন এবং সাথে সাথে এইসব আমি খেতেন মানে মহাপ্রভুর শুদ্ধ অতি বিশুদ্ধি পন্থ দূষিত হল দূষিত হতে পারি না কিন্তু এর ধুল ফেলেছেন এইসব অপর সম্প্রদায় কাউকে একজন ভক্ত সর্বমঙ্গল এইখানে বসে আছি এই মেয়ে গেল আমার দর্শন করার জন্য আমি বেসুরাম আছি লোকদের চন্ডগাঠ নামকে গ্রহণ করে বৈশোরাম মানে আমি আমি গ্রহণ করতে পারি কারণ পকে আমি গ্রহণ করি না আমি মহাবীর চরণে অর্পণ করি তার প্রতিনিধি রূপে আমি গ্রহণ করি তো হ্যালো ধন্যবাদ প্রণাম করে জন এবং সার্বমঙ্গপ্রভু বলেন যে ও এই মেয়ে প্রসাদই আছে আমি বলাম প্রসাদী প্রসাদ প্রসাদী মানে প্রসাদ প্রসাদ সেই বন খারেনি তো আর শব্দ প্রসাদ মনে তার আর্থ সর্বমঙ্গপ্রভুর আর্থ ছিল যে এই মেয়ে শুধু প্রসাদ সেই বন করে তো অন্য জিনিস তো খাই তার আমি বুঝলাম কিন্তু বলাম যে প্রসাদী এবং প্রসাদ তো এই কি আছে তো প্রসাদী বলে এর অর্থ কি তো এই অপর সম্প্রদায় আছে গুরু প্রসাদী না কালাচান্দি সম্প্রদায় তো নববিবাহিত মেয়েদের প্রথমে গুরুকে দেওয়া হয় এবং গুরু সেই মেয়ে উপভোগ করে শিষ্যকে প্রেরো দে প্রসাদ রূপে হরে কৃষ্ণ মহাপ্রভুর নামে তো আপনার কি কি শব্দ বলেন প্রসাদি সাবধান করতে আমাদের ইস্কনেও সেই রকম হবে না সাধু সাবধান করো ইস্কনে সেই রকম সম্ভব হয় সম্ভব অসম্ভব সম্ভব হয় না কারণ শিলপ্রভুপাত এত মহান মহান মহাপুরুষ আছেন এবং ইস্কনের উদ্দেশ্য এই শুদ্ধ আছে যে ইস্কনে সেই রকম কখনো সম্ভব হবে না হবে না আপনারা আপনাদের কি মত বৈষ্ণবের চার বাজার কি যে নিন্দি জয়িস করে না কিন্তু আপনার মত এবং আমার মত নয় এই ব্যাপারে সম্ভব আছে এইরকম হত্যা করে কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং এলেন এবং তার নামে এইসব চলছে এই কোনও তো মহাপ্রভু সম্পূর্ণ শুদ্ধ আছেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান এবং তার নামে এইসব চলছে আহ নাচ খেয়ে চৌসি দেওয়া ভগবানকে নিবেদন করা মহাপ্রবুর নামে আমরা শাকাহারি আমরা শুধু শাক সবজি ফল খাই ফলের মধ্যে গঙ্গা ফল আছে লোকেরা বলে সর্বমঙ্গল আমি অমঙ্গল কথা বলছি যাতে আমাদের মঙ্গল হবে আমাদের সুধা কথে চলে আসছিল তো লোকদের প্রবৃতি এই তো খারাপ আছে যে মহাপ্রভুর নামে এই এইসব করে নামে এই সব করা সম্ভব হয় সবাই জানে যে আসলে ভক্তিব ঠাকুর এবং বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের প্রচা লীলা আগ প্রচা লীলার আগে ওই বৈষ্ণব এই বৈষ্ণব শব্দ বেঙ্গালের ভদ্র সমাজের মধ্যে কি বলে নিন্দিত শব্দ ছিল বৈষ্ণব বৈষ্ণব বিশেষ করে বৈষ্ণবী বৈষ্ণবী মনে বৈশ এবং আখ্র আখরা শব্দ মানে মনে বৈষ্ণব বাবাজি থাকে দাসী সাথে বৈষ্ণবে এবং সেবা কি রকম সেইভা করে আমি বলব না গোবর্ধানে আমার আমার গুরু ভাই সংস্কৃত ঠল চলান ওই গোবর্ধন গোবর্ধনে তো আপনারা সবাই গোবর্ধন তো তো আমার গুরুবাই আমাকে বলেন যে ওই সব সাধু এক সাধুর এই এক খুঁটি আছে এবং এইক না দুই দুই সেইবাদাসীও আছে এইখানেও চলছে এইরকম মহাপ্রভুর নামে কৃষ্ণের নামে তো সমাজ এইসব সম্ভব না সেই জন্য তারা ভগবানের নামে করে যে এই সম্বন্ধ এই বিধবার সঙ্গে সংজ্ঞা কর সংগম কর না অবিবাহিত মেয়েদের সঙ্গে না নব বিবাহিত সীশা সঙ্গে এই সব করা এটা ভাদ্র এইসব ভদ্র সমাজ এটা চলেন তো আমরা ভগবানের নামে যদি করি তো সেটা লোকদের শুধু গ্রহীত নয় আরাধিত হবে যেটা এই সম্বন্ধ এইটা রাধা খ্রিস্টের সম্বন্ধ যেই তার অভিপ্রায় কত নং রবি যাতে শুধু প্রভুপাধ্য অভিপ্রায় শুদ্ধ কৃষ্ণ ভক্তি সার্বজগতে বিষ্টার করা সেই এইসব পালন করার জন্য বিশেষ করে ইস্কনে নেতৃত্বে উম সচেতন হতে হবে সৃষ্টি স্থিতি সংহা জগতে তিন কি বলে কার্য হয় নাকি সৃষ্টি করেন ব্রহ্মা প্রলয় করেন মহেশ শিব এবং পালন করেন বিষ্ণু সৃষ্টি কার্য ব্রহ্মা করেন পালন কার্য বিষ্ণু করেন তিনি হচ্ছেন সত্যগুণা সত্যগুণা অধিষ্ঠিত দেবতা সাধারণ দেবতা ননী দেব দেব জগৎ বিষ্ণু তো পালন করা খুব কঠিন ওই সহ প্রেসিডেন্ট জানে পরিচালনা কঠিন বিল্ডিং নির্মাণ করা এটাও কঠিন maintain কিন্তু ঠিকমতো aro এটা to কঠিন আছে তো ইসনে শুদ্ধ palan কিভাবে আমরা পালন করতে পারি এখানেও শিলপ্র উপ এই বছর তো ত্রিশ বছর হবে ত্রিশ বছর হয় এই এখন। কিন্তু রহপাত যা বিরুদ্ধে ছিলেন সেটা ইস কনে শুরু হয়ে গেছে এই দেশে দেখতে পাই যে ভক্তরা রাধা মান ভঞ্জন ইত্যাদি সিডি বিক্রি করে যা রায় রামানন্দ চৈতন্য মহাপ্রভু স্বয়ং স্বরূপ দামোদরে সেই রকম একদম উষ্ণ অধিকারে ভক্তদের জন্য উচ্চ আছে তো সাধারণ লোককে মনোরঞ্জনের জন্য বিক্রি করা হয় যা শিলপ্রপাত কখনোই সমাথন করে না একবার শিলপ্রপাদ শিলপ্রপাত আমন্ত্রণ ছিল ভুবনেশ্বর উড়িষ্যাতে এই বয় কৃষ্ণের সম্বন্ধে কি বলে উদঘাটন করার জন্য কি বলে টু রিলিজ নতুন বয় উদ্বোধন করার কি বলে ইন নিউ বুক প্রভার রাজি ছিলেন না প্রভার বল এই বই তো শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত অনুসারে না এইসব এইসব রাসলীলা এইসব বর্ণন আছে কিন্তু কৃষ্ণ কে আছে কি ভাবে সকল উপরে। এইসব কথা হচ্ছে না শুধু রাসলীলা তো সাধারণ লোক এইসব শুনে তো বুঝতে পারবে না যাদের ভক্তি প্রবৃতি আছে তাদের আকর্ষণ হবে কিন্তু কি রকম আকর্ষণ সেটা এই মনোরঞ্জন এবং ধর্ম এই দুইতে দুই ভাবে মিশ্রিত আকর্ষণ হবে তো নবীন ভক্তদের জন্য কিভাবে ভগবানের দ্বারা সৃষ্টির জগতে সৃষ্টি স্থিতি এবং প্রলয় হয় সেটা শিক্ষা উচিত সাধারণ ভক্তি পালন করতে হবে এইসব রাধা মান ভঞ্জন শুনে না যেহেতু এইসব কথা সমাজের মধ্যে এই তো প্রচলিত ছিল সেই জন্য এইসব গুরুপ্রসাদী না বৈষ্ণবী শৈব দাসী এইসব সম্ভব হতো কারণ লোকদের প্রকৃত জ্ঞান ছিল না আসো কৃষ্ণ ভক্তি কি আছে এবং এই দেব দের উপাসনা করা কৃষ্ণের আরাধনা সাথে সাথে লোকেরা চায় লোকেরা ভালো লাগে সেই জন্য আমরা করি এবং আমরা ঠিকমতো ভক্তিপন্থ আমরা বুঝি না সেই জন্য আমরা করি এবং সবাই সন্তুষ্ট আছে মন্দিরে যথেষ্ট ঠাকা আসে এবং আমরা খুব ভালো ভালো জিনিস ঠাক করি ভগবানকে অর্পণ করি খাই কি অসুবিধা আছে অসুবিধা আছে যে ভক্তি পন্থ আবৃত হয়ে যায় এবং নামে যা প্রভুপাদের তো আমাদের সচেতন হতে হবে প্রভুপাদ আমাদের কি দিয়েছেন প্রভুপাদের মহত্ব কি আছে সে তো হবে হবে এইভাবে আমাদের শিখে দিলেন কিন্তু সেই সময় জন্ম উচিত ছিল কিন্তু এই সময় বদল হয়েছে এই কোন দরকার দেখুন আমরা যদি এইভাবে উদার ভাবে প্রচার করি যে ওই এইসব নিয়ম পালন করা দরকার না আমরা এই তো উদার হয় প্রচার অনেক বেশি হবে অনেক লোক আসবে কিন্তু সেটা তো প্রভুপার না দলের অনেক তথাকথিত অনুগামী আছে কিন্তু তারা আসলে অনুগমন করে না তারা নিজে ইন্দ্রিয়া ভক্তরা আছে তো লোক সংগ্রহ সেটা আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য আছে প্রচার কর্নায় বাণী আপনার সবাই এই শব্দ বুঝেন খুবই গুরুত্বপূর্ণ আমনাই কি আছে আমনাই বাণী মানে ক্ষত যা আছে যা আমরা বলি যে আমরা সাশ্রয় ক্ষত গ্রহণ করি সেটা ঠিক না কিন্তু সাশ্রয় অনেক কথা আছে এবং অনেক সম্প্রদায় আছে এবং এইসব সম্প্রদায় করে অপর সিদ্ধান্ত স্থাপন চেষ্টা করে স্থাপন করতে কারণ আসলে অপর কোনো স্থান নাই স্থাপন করা কোন প্রশ্ন নাই কিন্তু লোকদের মনে অপসিদ্ধান্ত স্থাপিত হয় অপসিদ্ধান্ত কখনোই স্থাপিত হতে পারে না কারণ স্থান নাই তো আসলে কি হচ্ছে তো আজকাল বাতাবরণ এই তো খারাপ আছে থেকে কথা বলে না এমনি কথা আমি এই আমি মহাপুরুষ আমি এই কথা বলে এবং লোক লোকদেরও যাদের অভাব এই সব কথা পালন করে সেই জন্য আমরা আমরা বলি যে শাস্ত্র শাস্ত্র সেইটা পালন করতে হবে কিন্তু শাস্ত্র কিভাবে পালন করতে হবে পরম্পরা অনুসারে শুদ্ধ ভক্তদের বিচা সেটা শাস্ত্রে অর্থাৎ ভগবানের বিচার থেকে অভিন্ন সেই জন্য আমরা যদি বলি প্রভুপাদ এইভাবে বলে তো এর অর্থ হচ্ছে যে প্রভুপাদ নিজের মত কল্পনা জল্পনা বলেন না প্রভুপাদ যা বলেন সেটা কৃষ্ণের ইচ্ছা থেকে অভিন্ন তো প্রভুপাদ হচ্ছেন মহান আচার্য এবং তার শিষ্যরা এবং শিষ্য তার অনুগামী আছে যদি অনুগমন করে যদি অনুগমন করে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আমি প্রভুপাদ শিষ্য সেই বলে আমাদের কোনো অধিকার নেই প্রচার করতে আমরা যদি ঠিক মতো প্রভুপাদ যা আমাদের দেশ তা আমরা পালন করে আমি শুধু আমি প্রবাদে শিষ্যের মতো শিষ্য বলি। তো আমরা কোন রকম শিষ্য নয় শিষ্য মানে যা গুরুদের শাসন পালন করেন আমরা যদি গুরুদের আদেশ গুলো পালন না করে তাহলে আমরা শুধু নামে শিষ্য আছি আমরা কিন্তু আমরা শিষ্য নয় আমরা সেই ছাড়ি শিষ্য এবং সেই দুই শব্দের বিপরীত আছে আমরা যদি শিষ্য হাওয়া করার দরকার না শিষ্য মানে গুরু মুখ ফদ্মিতে ঐক্য আর না করি হাসা তো প্রভুপা যাব বলেন সেটা আমাদের মানতে হবে পালন করতে হবে প্রভাত হচ্ছেন এই ইস্কনে প্রতিষ্ঠাত আচার্য প্রভাদের সকল সব জায়গায় যার মধ্যে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ বাবার অমৃত এই সংস্থা নাম লেখা আছে সাথে সাথে এই লেখা ও থাকা দরকার আছে কারণ প্রভাত বলেন তাই প্রতিষ্ঠাতা আচার্য শিল্প স্বামী প্রভুপা খুব জোর জামী প্রভার সেই তো যাতে কেউ ভবিষ্যতে বলতে পারবে না যে প্রপার এই আচার্য চলেন এবং আমি এই কন আচার্য আছি প্রপার যা বলেন সেই সেটা এইক পুরাতন আছে সে তো ফচ্চা আছে কোনো অর্থ নেই আমি যা বলছি সেটা সেই তো না যা আমাদের দিয়েছেন সেটা তো ইস্কনের ভবিষ্যতের জন্য আছে সেটা তো শাস্ত্র সমর্থ আছে এবং সকল শিষ্যদের তার কথা পালন করতে হবে শিষ্য প্রশিষ ইত্যাদি তো শিলপ্রহপাদ আমাদের বুঝতে হবে সারা পৃথিবীতে বৃদ্ধ বয়সে তার দিব্য শরীর আছেন কিন্তু লোক দৃষ্টিতেই তার শরীর সেই সময় বৃদ্ধ ছিল তো বিশেষ করে বৃদ্ধদের জন্য এই তো ভ্রমণ করা খুব কঠিন আছে তো শিলপ্রভাত এত কষ্ট করে সারা পৃথিবীতে ভ্রমণ করে প্রচার করে এই স্কন স্থাপনা করে সাথে সাথে তিনি কষ্ট করে এই তো গ্রন্থ লিখেছে কি জন্য যাতে আমরা বিক্রি করতে পারে এবং তা থেকে যথেষ্ট আই পাব সে সুবিধা আমরা পাই প্রভাতে গ্রন্থগুলো থেকে কিন্তু বিশেষ করে যাতে প্রভাত বলেন যে আমার সকল বিশেষ করে আমার শিষ্যদের জন্য আছে সকলের জন্য আছে কিন্তু বিশেষ করে যাতে আমার এই সব অধ্যায়ন করে বুঝতে পারে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ এবং এই সব পালন করতে পারে তো আমাদের নিজে এই সকল গ্রন্থ করতে হবে অনেক রকম সেবা আছে মন্দির মার্জন কর ভোগ রন্ধন কর প্রসাদ পরিবেশন বিভিন্ন বিভিন্নভাবে প্রচার কর কিন্তু আমাদের এই অ খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে উপগুলো নিয়মিতভাবেই ফর সেই জন্য প্রভুপাদ শ্রী গুরুদে ভক্তি শ্রীশী ঠাকুরের আদার অনুসারে অব্রাহ্মণ মত যারা ব্রাহ্মণ খুলে জন্মগ্রহণ করেনি তো অব্রাহ্মণকে ব্রাহ্মণ করেছেন পবিত্র পৈথ দাওয়াদার কিন্তু প্রভুপাত বলেন যে আমরা ভাবে ব্রাহ্মণদের সৃষ্টি করছি কিন্তু না ওই সাধারণ ব্রাহ্মণের তো শুধু হইতে দেখা দিয়ে ব্রাহ্মণ আছে আমি ব্রাহ্ম চক্রবর্তী বাথাচার্যা ব্যাস নাচ সেটাও ব্রাহ্মণের না। মুখো বধায় আমরা ব্রাহ্মণ তো ইস্কনের ইস্কনে ব্রাহ্মণ সেই রকম হাওড় উচিত না আমি ব্রাহ্মণ দেখিতেও আছি শুধু পয়ত দেখা দ্বারা কেউ ব্রাহ্মণ হতে পারে না তো ব্রাহ্মণ মানে শাস্ত্র জ্ঞানী এবং তার আচরণ আর দর্শ হতে হবে নিষ্ঠাবান কৃষ্ণ ভক্ত হতে হবে সেই নিষ্ঠা ভাবুক এবং নিষ্ঠাবান এই দুই শব্দ আছে তো অনেক ভাব হতে পারে কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা অনুসারে যাদের ভাব আছে সেই ভাব প্রকৃত আছে এমনি ভাব দেখালে তো সেইটা ভক্তির এক লক্ষণ কিন্তু সেই ভক্তি পূর্ণা ভক্ষ হতে পারে না যদি সেটা শাস্ত্র শাস্ত্রীয় সেই জন্য প্রত্যেক ভক্তরা অশিক্ষিত হলেও তো কম এই সব তত্ত্ব বুঝতে হবে দশমূল দশমূল মানে এই মৌলিক তত্ত্ব কি আছে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তির সম্বন্ধে তো প্রথম আছে যে এই দশমূল দশমূল প্রমাণের সম্বন্ধে এই আছে নয় আছে প্রমেয় প্রমাণ আছে কি আমরা কই থেকে কৃষ্ণ তো আমি শাস্ত্র এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তরা যারা শাস্ত্র ব্যাখ্যা করে এবং তাদের আচরণের দ্বার কৃষ্ণ ভক্তি শিখায় শিখায় প্রমেয় প্রমাণের দ্বার কি জনতে হবে প্রমেয় প্রথম হচ্ছে যে হরি ভগবান কৃষ্ণ সর্বশক্তিমান এবং ইনি হচ্ছেন রসসাগর সর্বোত্তম কিন্তু তিনি পুরুষ ব্যক্তি আছেন তো জীব তার বিভিন্ন আছে তার সমান বিভিন্নংশ এবং জীব মায়া কবলিত হতে পারে না মুক্ত হতে পারে সকল জেনে সে সম্বন্ধ আছে ভগবানের সাথে অচিন্ত ভেদ ভেদ ভাবে কৃষ্ণ প্রেম লাভ করা সেটা সকল জীবদের অধিকা এবং উদ্দেশ্য সাধনা হচ্ছে উভয় কৃষ্ণ প্রেম প্রাপ্ত করার জন্য এবং সাদা হচ্ছে কৃষ্ণের জন্য সবাই তো মহান পণ্ডিত হতে পারে না কিন্তু ক্ষমফকে এইসব তথ্য বুঝতে হবে গ্রহণ করতে হবে তো আপনারা সবাই এই সমস্ত গ্রন্থ শিলপ্রভুপাতে প্রদত্ত গ্রন্থ ধরুন এবং শাস্ত্র দ্বারা প্রচার করুন যাতে লোকদের ভক্তিতত্ত্ব জ্ঞান হবে ভক্তিতত্ত্ব জ্ঞান না থাকলে ভক্তির নামে না ভক্তি সম্প্রদায়ের মধ্যে অনেক খলুস আসবে কি করে সম্ভব হতো যে মহাপ্রভুর সহজ এইসব কি করে আসতে পারত কারণ লোকদের জ্ঞান ছিল প্রকৃত বৈষ্ণব কি আছে মহাপ্রভুর কী শিক্ষা আছে এবং কি নেই তো সম্প্রদায় সংরক্ষণ করার জন্য সম্প্রদায়ের প্রতিনিধির বিশেষ করে ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের কর্তব্য আছে ঠিক মতো বুঝতে হবে সম্প্রদায়ের শিক্ষা কি আছে কি আচরণ পালন করতে হবে কি করতে হবে কি না করতে হবে হবে। নয়তো প্রভুপাদের নামে অনেক কিছু যা প্রভুপাদের প্রচারিত আচরণের একদম বিরুদ্ধ এবং বিপরীত সে আসবে কারণ জীব দে বিপরীত রুচি আছে রুচি আছে তো প্রচা হচ্ছে জীবদের বিপরীত রুচি পরিবর্তন করবপ্রথমে প্রচারকদের রুচি পরিবর্তন হতে পরিবর্তিত হতে হবে আমরা যদি কৃষ্ণ নামে কৃষ্ণ ভক্তির নামে প্রচার করি কিন্তু ফল হচ্ছে ভগবানের নাম নিয়ে মনোরঞ্জন না অনাচা তাহলে মহাপ্রভুর এবং টু উপায়ের কথাই যাবে তো সচেতন হতে হবে যাতে এইসব দূষণ শিলপ্রভুপা দেয় শুদ্ধ এই স্কনে আরও আসবে না ঠিক মতো সব কিছু বুঝতে হবে কৃষ্ণার্থে আকেলা চেষ্টা এই হচ্ছে ভক্তির সাহায্য এই সব কিছু আমরা করি সবকিছু আমরা বলি সবকিছু আমরা মনে করি তো শুধু কৃষ্ণের প্রীতির জন্য বৈষ্ণব হতে সহজ আছে কৃষ্ণের নাম বললে আমরা তো বৈষ্ণব কিন্তু প্রকৃত শুদ্ধ বৈষ্ণব হতে এই সহজ নয় সব কৃষ্ণের জন্য করতে হবে মন্দির একদম পরিষ্কার রাখতে হবে প্রতিদিন মন্দিরও মার্জন আমরা গাই যারা মঙ্গল আরতির জন্য উঠে তারা গায়ে মন্দিরও মার্জন আদ যারা উঠে না তারা কেন উঠে না তার দিনে শুরুতে প্রভুপাধ্য আদেশন করে নাগ হয় মঙ্গল আছে মনে মঙ্গল যাতে আমাদের মঙ্গল হবে ভগবান কৃষ্ণ সায়ং উঠেন আমাদের মঙ্গল হবে যদি আমরা ও উঠি তা সেই করতে মঙ্গল হতে তো ফুরীক্ষিত মহারাজ ফসব মহান মহান ভক্তদের আদাস অনুসারে আমাদের জীবন যাপন করতে হবে অনেকে সেই আশীর্বাদ আশীর্বাদ তারা বলে ঠিক আছে আশীর্বাদ আশীর্বাদ সেই হতে পারে কিন্তু আপনি নিজেই কি করেন আশীর্বাদ নিয়ে আপনার কি ঘুমাইতে যাবেন এবং খ্রিস্ট ভক্তি পাবেন সেটা সম্ভব হবে না আপনি আশীর্বাদ দেন আপনি কষ্ট করে এই সব সাধন বর্জন করেন আমি ঘুমাইতে যাব এবং আপনার আশীর্বাদে ফ্রীন ভক্তি পাবো সেটা সম্ভব না আশীর্বাদ আশীর্বাদ আপনি কি করেন আপনার সাধনা কি আপনার সেবা কি আমি কেন আশীর্বাদ দেব আপনি কি করেন আপনি কি করেন তো পুরীক্ষিত মহারাজ প্রভুপাদ এইসব হচ্ছে আমার গুরু কৃষ্ণ ভক্তি গুরু আর ভারী সেটা লঘু না গুরু এবং লঘু বারি এবং হালকা তো শিষ্য ও গুরু হতে হবে মানে ভারী জ্ঞানের দ্বারা মানে এই ভার বাড়ি মারি এই ভার কৃষ্ণ ভক্তি ঠিকমতো মতো পালন করতে ভার গ্রহণ করে শিষ্য হরে বক্তৃত শেষ করছি কারো প্রশ্ন আছে কি বলুন বইয়ের সম্বন্ধে বই আছে প্রভাদ আদেশে